দশ নম্বর প্রশ্ন আমি সুলেমান থেকে বলছি আমার প্রশ্ন আল্লাহ আল্লাহর খানের আয় সে বলেছেন যে তার প্রবৃত্তি যে তার প্রবৃত্তিকে নিজের এলাহ রূপে গ্রহণ করেছে এই আয়াতের ব্যাখ্যা জানতে চায় এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা করার প্রতি কিছু নসিহত করুন খের যে তার প্রিমে দুই জায়গায় রয়েছে আয়টি তার একটি সুরেফুর খানি আফার আইতা আচ্ছা তুমি জানো কি মান ওই ব্যক্তিকে বা এমন ব্যক্তিদেরকে ইত্তা খাজা হাওয়া যারা নিজের কুপ্রবৃত্তিকে বা নিজের মনের কামনা বাসনা মনের পূজা করা অর্থাৎ খেয়াল খুশি চলাফেরা করা লাগামহীন ওই ভিত্তিক জীবনযাপন না করে খেয়াল খুশি চলাফেরা হালাল হারামের কোনো পার্থক্য নেই যা মনে আসলো তাই করলো যা মনে আসলো তাই বলল জি হালাল হারামের কোন পার্থক্য যাদের কাছে নেই খেয়াল খুশি ধর্ম কর্ম করলো যখন মনের পূজা করে মনে যা চাই তাই বলে তাদের ক্ষেত্রে আয় তারাই হচ্ছে কুপ্রবৃত্তির পূজার তারা হচ্ছে পথভ্রষ্ট অন্য আল্লাহ উল্লাহ আল আলম এবং তাদের অন্তরে আল্লাহ রব্বুল্লাহ আলম মোহরও লাগিয়ে দেন জি